জাঁকের নাহিক দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা বিশ টিভি বাংলার আল জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতিদিনকার মতো আজও কোরআনের আরেকটি বিধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটির উপর আমল করলে সারা পৃথিবীতে শান্তি নেমে আসবে সারা পৃথিবী ন্যায় পরায়ণতায় ভরে উঠবে সেই বিধানটি আল্লাহ তালা কোরআন কারিমের ষোলো নম্বর আন্নাহালের নব্বই নম্বর আয়াতে তিনি নাজিল করেছেন এবং কোরআন এর আরো অন্যান্য আয়াতেও সেই বিধানের কথা আল্লাহ বলেছেন খুব ছোট্ট একটি আয়াত ছোট্ট একটি পরিসরে সেই বিধানটি আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ বলছেন মুরবিল আদলি নিশ্চয়ই আল্লাহ নির্দেশ দেন ইনসাফের হাত বা ইনসাফ বা নেয়পরায়ণতা এটা কি জিনিস যে জিনিসের নির্দেশ আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন এটা একটি অত্যন্ত পরিপূর্ণ কালিমা পরিপূর্ণ একটি আয়াত কোরআনের অত্যন্ত সুদৃঢ় একটি মূলনীতি সমগ্র জীবন সমগ্র ইসলাম এই ছোট্ট আয়াতটির অধীন হয়ে যায় সব কিছু এই মূলনীতির ভিতরে ঢোকে যায় এবং এই যে ইনসাপের কথা বলা হয়েছে আসমানের সকল ধর্ম এই ইনসাফের ব্যাপারে সৎসার হয়েছে ইনসাফের বিধি প্রত্যেক ধর্মেই নাজিল হয়েছে আকাশ থেকে আম্বিআই কেরাম যত ধর্ম যত সরিয়া নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন মূল ধর্ম যদি ইসলাম কিন্তু প্রত্যেক যুগের নবীদের সরিয়া ভিন্ন ভিন্ন ছিল কিছুটা তারতম্য ছিল কিন্তু প্রত্যেকটাতে ইনসাপ ছিল ইনসাপে ছিল মূল বিধান যেমন কি সুরানিক তার কথাকে পরিবর্তন করার ক্ষমতা কারণেই তার কথাকে অবাস্তব প্রমাণ করবে মিথ্যা প্রমাণ করবে অসত্য প্রমাণ করবে এমন ক্ষমতার কারণেই এমন কোনো সম্ভাবনা এই মহাজগতে নেই কারণ আল্লাহর প্রত্যেকটি সংবাদী সত্য প্রত্যেকটি আদেশই তার ন্যায় পরায়ণ ন্যায়ের ভিত্তিতে তিনি সে আদেশ করেছেন অথব সেটা লঙ্ঘন করার পরিবর্তন করার পরিবর্ধন করার কোনো সম্ভাবনা কোন সুযোগ এই মহাবিশ্বে কারণেই বহু আসামি আলীম তিনি সর্বস্বতা সবকিছু তিনি জানেন আসলে ইনসাফ ন্যায় পরায়ণতা এটা একটা দুর্গ যে দুর্গে আশ্রয় নেয় পৃথিবীর সকল ভীত মানুষ ভীত মখলুক কোনো অন্যায় কোন জুলুমের আকাঙ্ক্ষা যেই করে সেই এই ইনসাফের দুর্গে আশ্রয় নিতে বাধ্য হয় একজন জালিমও যখন মজলুম হয় কারো দ্বারায় সে মজলুম হয় যদিও সে নিজেও একজন জালিম সে জালিমও কিন্তু তখন ইনসাফ চায় ন্যায় বিচার চায় আদালতের সম্মুখীন হয় বিশ্ব আদালতের মুখোমুখি হয় আল্লাহ তালা এই মহাজগত টি করেছেন প্রতিষ্ঠিত রেখেছেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া কোন ইকা ফেরাও সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই সত্য কোন মহাবুদ নেই যারা জ্ঞানবান তারাও সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি ইনসা প্রতিষ্ঠাকারী এই জন্যই একজন মনীষী বলেছেন আল্লাহ রাষ্ট্রকে সাহায্য করেন তারা হলেও আর তারা ইমানদার মুসলমান হলেও জালিমের কোন স্থান নেই এই পৃথিবীতে যে জালিম বা যারা জালিম জুলুম করতে করতে বহু শত সহস্র লাখ কোটি মানুষ মেরে ফেলে মারতে মারতে সে সীমানায় একদিন সে নিজেও শেষ হয়ে যায় মেরে শেষ পর্যন্ত সেও মরে গেল পৃথিবীর কোন জালিমের পরিণতি ভালো হয়েছে ফেরাউন মারতে মারতে বনে শিশুদেরকে জবাই করতে করতে একদিন নিজেই শেষ হয়ে গেল লোহিত সাগরের তলে কত পুত্র সন্তানকে জবাই করেছে মায়ের কোল থেকে নিয়ে খুন করেছে শেষ করে দিয়েছে আল্লাহতালা সেই ফেরাউনকে তার জাতির যেই যুবক সন্তানগুলো সে মেরেছে বনে ইসরায়েলের শিশু সন্তানগুলো আল্লা মেরে দিয়েছেন তার সেই যুবক পুরো সৈন্য বাহিনী যারা ছিল পুরো বাহিনীকে লোহিত সাগরের তলায় মেরে দিয়েছেন। পৃথিবীতে কোনো জালিমের পরিণতি ভালো হয়নি হ্যাঁ আল্লাহ তাদেরকে অবকাশ দেন তারা অনেক মারতে পারে অনেক জুলুম করতে পারে অনেক জেল জরিমানার মুখোমুখি করতে পারে অনেক জ্বালা পোড়ামাটি নীতি তারা গ্রহণ করতে পারে বহু জাতিকে ভ্যানিস করতে পারে ভ্যানিশ করতে করতে একদিন নিজে ভ্যানিস হয়ে যায় বিশ্বযুদ্ধ যারা লাগিয়েছে তাদের পরিণতি তো খুব কাছাকাছি পরিণতি আজকে যারা পৃথিবীতে জলম করছেন তাদেরও ভাবা উচিত নয় যে আমরা পার পেয়ে যাব। অনেক মারতে পারবে তারা কিন্তু মারতে মারতে একদিন তারাও শেষ হয়ে যাবে তাদেরও মরণ চলে আসবে ওই পথেই ওকাজা নুয়াল্লি বাহাদ বাহাদাম সিবুন আল্লাহ বলছেন এভাবেই এক জালিমের উপর আরেক জালিমকে আমি লেলিয়ে দেই তার জুলুমের কারণে তার উপার্জনের কারণে কোন জালিমের পরিণতি পৃথিবীতে ভালো হয়নি দেখেছি নিচ্ছকে অত্যাচারী জমিদারের বাড়ি এখন চামচিকা উড়ে ইটগুলো খসে খসে পড়ছে কেউ নেই তার সেই সরমালিকায় যেটা এখন পুরনো হাজামজা চামচিকা আর আর ঘর হয়েছে সেখানে অত্যাচারী জালিমদের পরিণতি এমনটাই হয়েছে সেজন্য ইনলাই আমর আদলি আল্লাহ নির্দেশ করছেন ইনসাফের ইনসাফ কাকে বলে যা কোরআন এবং সন্ন্যায় অহির জ্ঞানে যেটা আছে সেটাই ইনসাফ যে আমি আমার প্রেরণ করেছি স্পষ্ট সব দলিল নিয়ে ও আঞ্জল মিজান, তাদের সাথে এই কিতাব এবং ন্যায় অন্যায়ের মাপকাঠি আমি নাজিল করে দিয়েছি যাতে মানুষরা ইনসা প্রতিষ্ঠা করতে পারে আসলে অহির জ্ঞান ছাড়া তো ইনসা প্রতিষ্ঠা করা যায় না একজন একটা অন্যায় করেছে আপনি একটা বিচার যদি করেন তাহলে নিজের মন গোড়া বিধান দিয়ে বিচার করলেন সেটাও একটা জুলুম করলেন সে অন্যায় করে একটা জুলুম করেছে আপনি অহির জ্ঞানের বাইরে বিচার করে আরেকটা জুলুম করলেন আর যদি বিচার না করেন সেটাও আরেকটা জুলুম আজকে সারা পৃথিবী জুলুমে জুলুমে ভরে গেছে কেন এই জন্যই তো কোনো অপরাধের কি মাত্রা অপরাধের মাত্রা যিনি জানেন সেই অপরাধের শাস্তি কি হওয়া উচিত কোন মাত্রার অপরাধ কোন মাত্রার শাস্তি হওয়া উচিত অপরাধের মাত্রা যিনি জানবেন না শাস্তির মাত্রা তিনি ঠিক করবেন কি করে। অপরাধের মাত্রা জানেন আল্লাহ এই জন্য শাস্তির মাত্রাও জানবেন তিনি তিনি যেটা বিধান দেবেন সেটা হবে ইনসাফ আর মানুষ যেটা বিধান দেবে সেটা হবে জুলুম সারা পৃথিবীকে সুখময় করবে ইনসাফ আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার মাধ্যমে অহির জ্ঞানের মাধ্যমে যে জীবন তৈরি করা হবে যে সমাজ তৈরি করা হবে যে বিশ্ব ব্যবস্থা তৈরি করা হবে সেটাই হবে সাঁফের বিশ্ব ব্যবস্থা আজকের মানুষেরা নতুন বিশ্ব ব্যবস্থার কথা বলছে নতুন একটা বিশ্ব ব্যবস্থা দেবে কিন্তু সারা পৃথিবীর মানুষ অত্যাচারিত হয়ে কাঁদছে কোথাও কোনো শান্তি নেই কোনো ন্যায় বিচার নেই বিভিন্নভাবে মানুষ অন্তর্জ্বালা মানুষ ভোগ করে চলেছে একদিকে কত লক্ষ কোটি মানুষ ক্ষুধায় নিষ্পেষিত হচ্ছে আর ধনীরা তাদের পেট বড় হচ্ছে চর্বি বেড়ে যাচ্ছে তাদের অস্তিত্বের ভিতরে চর্বি কমাবার জন্য তারা দরজাপ দিচ্ছে আর ওইদিকে পেট ফিটের সাথে মিশে গেছে হাড্ডি গুলো দেখা যাচ্ছে একটু খাদ্যের অভাবে এটা কি জুলুম নয় আল্লাহ সৃষ্টিকর্তার বিধান যদি মানুষ পালন করত তাহলে কি জুলুম হতো কোনোদিন এই জুলুম হতো না ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ তালা গরিবের অধিকার রেখে দিয়েছেন তারা ইনসাফ করে গরিবের দুয়ারে সেই অর্থ পৌঁছে দিত সে খাদ্য সে পানীয় পৌঁছে দিত তখন তারাও বাঁচত এরাও বাঁচত এখন একদল মরে যাচ্ছে বেশি খেয়ে আর আরেক দল মরে যাচ্ছে খাদ্য না পেয়ে উভয়ই মরণ উভয়ই এক ভারসাম্যহীন জীবন প্রিয় ভাই বোনেরা সেজন্যই আল্লাহ তালা নির্দেশ করেছেন ইন্নুর আদলি সে সূর্যের আলো আপনি ভোগ করছেন তার বৃষ্টি আপনি ভোগ করছেন তার অক্সিজেন আপনি ভোগ করছেন তার মাটি আপনি ভোগ করছেন তার বাড়ির খাবার দাবার পানীয় সব ভোগ করছেন কিন্তু আপনি তাকে স্বীকারেই করবেন না এর মতো জুলুম আর কি আছে বলুন আল্লাহ বলছেন আমি ওদের জুলুম নেই। ওরাই এসব কুপোর সিরিক পাপাচার করে নিজেদের উপর জুলুম করেছে সে জুলুমের পরিণতিতে তারা ধ্বংস হয়েছে আমার কি দোষ প্রিয় ভাই বোনেরা এই ইমানের আলোকেই আল্লাহর আনুগত্য করে এই জীবন অতিবাহিত আরো অনেকগুলো দিক আছে ইনশাআল্লাহ আমরা একটি বিরতিতে যাচ্ছি বিরতি শেষে আবার এসে এই আদলের বিষয়ে ইনসাফের বিষয়ে আপনাদের সাথে আবার ইনশাল্লাহ কথা বলবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন লাবেক আল্লাহুম্মা লাবেক লাবেক আল্লাহু ওয়া লাবেক লাবাইকা লা শারীকা লাকা লাবেক লাবাইকা লা শারীকা লাকা আল হামদু ওয়ান্নিকমতা কুসংস্কার কিভাবে আমাদের আকিদার মধ্যে ঢুকেছে এটা একটি সর্ব ধরনের দুই পায়ের নিচে কাজী মোহাম্মদ ইব্রাহিম হক্রমুজাম বিন আব্দালে फल सम्मेलन सी देखे बीटल अनुष्ठान जालशाएल कल र आप साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेस्ट लागे अपनी जा विश्वास करें तरह पक्षे कुलते सत्यवी और न्ययपरायण होते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 বিরতি শেষে আমরা যেটা হল পৃথিবীতে ভালো হয়নি হুম খাওয়া জোলামো ওই দেখো পড়ে আছে ওদের বাড়িঘরগুলো গুলো শূন্য পড়ে আছে আমি দেখেছি নিচ্ছকে কত জমিদার অত্যাচারের জমিদারের বাড়ি এখন চামচিকা উড়ে ইট গুলো ঘষে খসে পড়ছে সেজন্য ইনলায় আমর আদলি আল্লাহ নির্দেশ করছেন ইনসাফের ইনসাফ কাকে বলে যে আমি আমার রসুলগণ প্রেরণ করেছি স্পষ্ট সব দলিল নিয়ে তাদের সাথে এই কিতাব এবং ন্যায় অন্যায়ের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 আর মানুষ যেটা বিধান দেবে সেটা হবে জুলুম সারা পৃথিবীকে সুন্দর করবে সুখময় করবে ইনসাফ আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার মাধ্যমে অহির জ্ঞানের মাধ্যমে যে জীবন তৈরি করা হবে যে সমাজ তৈরি করা হবে যে বিশ্ব ব্যবস্থা তৈরি করা হবে সেটাই হবে ইনসাফের বিশ্ব ব্যবস্থা আজকের মানুষেরা নতুন বিশ্ব ব্যবস্থার কথা বলছে নতুন একটা বিশ্ব ব্যবস্থা দেবে কিন্তু সারা পৃথিবীর মানুষ অত্যাসারিত হয়ে কাঁদছে কোথাও কোন শান্তি নেই কোন অস্তিত্বের ভরে চি কমাবার জন্য তারা দরজা দিচ্ছে আর ওইদিকে পেট ফিটের সাথে মিশে গেছে হাড্ডি দেখা যাচ্ছে একটু খাদ্যের অভাবে এটা কি জুলুম নয় আল্লাহর সৃষ্টিকর্তার বিধান যদি মানুষ পালন করতো তাহলে কি জুলুম হতো কোনোদিনই এ জুলুম হতো না ধনীদের সম্পদের মধ্যে আল্লাহতালা গরিবের অধিকার রেখে দিয়েছেন তারা ইনসাফ করে গরিবের দুয়ারে সেই অর্থ পৌঁছে দিত সে খাদ্য সে পানীয় পৌঁছে দিত তখন তারাও বাঁচত এরাও বাঁচত আল্লা তালা ইনসাফের কথা বলেছেন মানুষ যেই অন্যায়গুলো করে সে অন্যায়গুলোর যাতে ন্যায় বিচার হয় সেটা একটা বড় দিক মানুষে মানুষের লেনদেন করতে গিয়ে কেউ কাউকে খুন করলো এর একটা ন্যায় বিচার হওয়া উচিত কেউ কারো সম্পদ চুরি করলো ন্যায় বিচার হওয়া উচিত কেউ কারো ইজ্জত হরণ করলো কেউ কাউকে গালি গালাজ করলো এটা একটা বিচার হওয়া উচিত যে কোনো অধিকার হরণ করলে তার একটা ন্যায় বিচার হওয়া উচিত এটা ইসলামে মানুষের রক্তকে যেভাবে হেফাজত করেছে মানুষের সম্পদকে সেভাবে হেফাজত করেছে মানুষের বিবেককে হেফাজত করেছে মানুষের বংশকে হেফাজত করেছে মানুষের সব কিছুকে ন্যায় বিচার দিয়ে ইসলাম হেফাজত করেছে সেই নির্দেশগুলো এখানে এই ছোট্ট আয়াতে আল্লাহ বলে সামনে ধরছি যেটা দেমাস গ্রন্থে তিনি বর্ণনা করেছেন ইসলামের চতুর্থ খলিফা আলীরাল সময়ের একটি ঘটনা একজন খ্রিস্টান এবং হাজত আলীর ঘটনা হাজত আলীর একটা লোহার বর্ম ছিল সেই বর্মটি তিনি হারিয়ে ফেললেন সেই বর্মটি তিনি একদিন পেয়ে গেলেন এক খ্রিস্টানের কাছে পেয়ে তিনি সেই খ্রিস্টানকে নিয়ে তৎকালীন বিচারক কাজী সুরাহের কাছে নিয়ে গেলেন বললেন যে এই বর্মটি আমার তুমি এর বিচার করো আমার বর্মটি বিচার করে আমাকে দেওয়ার ব্যবস্থা করো তিনি বিচারপ্রার্থী হলেন তখন কাজী ওই খ্রিস্টানকে জিজ্ঞাসা করল যে তোমার কি বক্তব্য আমিরুল মোমিন আলী যে বলছেন এই বর্মটি তার অথচ তোমার হাতে এখন দেখতে পাচ্ছি এই বিষয়ে তোমার কি বক্তব্য সে বলল যে যে বিচারক সাহেব এই বর্ম কিন্তু আমারই তবে আমিরুল মমিনকে আমি মিথ্যাবাদী বলছি না কিন্তু বর্মটা আমার তখন সেই বিচারক সরাই তিনি আমিরুল উল মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট ইমানদারদের আমির আলির দিকে তাকালেন তাকে জিজ্ঞাসা করলেন হে আমিরুল মোবিনীন তার কাছে কোনো সাক্ষী আছে এই বর্ম যে আপনার আপনাকে সাক্ষী পেশ করতে হবে ফাদ আলী ও কোন সরাই আলী হেসে দিলেন বললেন সরাই কাজে আমার বিচারক ঠিকই বলেছে এখন তো সাক্ষী লাগবে আমার তো কোনো সাক্ষী নাই তখন বিচারক বিচার করলেন যে বর্ম খ্রিস্টানের কারণ আপনি দাবি করেছেন আপনার দাবির স্বপক্ষে কোনো সাক্ষী যেহেতু আপনি পেশ করতে পারলেন না অতএব এই বর্ম যার কাছে আছে তারি তারই সোহানুল্লাহ প্রেসিডেন্টের বিরুদ্ধে বিচার হয়ে গেল অথচ বর্ম ওনারই কিন্তু সাক্ষী নেই দেখে বিচারটা ওই খ্রিস্টান তার পক্ষের আই পেয়ে গেল সেই বিচারে সে কিছু কিছুদূর কয়েক কদম হেটে গেল হেঁটে গিয়ে আবার সে খ্রিস্টান ফিরে আসলো ফিরে এসে সে বলল যে আমি সাক্ষ্য দিচ্ছি এই বিচার এটি কোনো মানুষের বিচার নয় এই বিচার আমি কেরামের নবীগণের বিচার এটা নবীদের বিধান আপনারা যে ধর্মের মাধ্যমে আজকে বিচারটি করেছেন এটি কোনো মানুষের বানানো ধর্ম হতে পারে না সে বললো যে আমিরুল রাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে তার বিচারকের সামনে হাজির করল আর বিচারক কিনা তার বিরুদ্ধে রায় দিল পৃথিবীর কোন রাজা বাচ্চার কাছে এটা কল্পনা করা যায় অথব আপনাদের ধর্ম সত্য ধর্ম আসলে বর্মটি হে আলী এটি আপনার আপনি যখন সিফিন যুদ্ধে যাচ্ছিলেন আপনার উটের ফিট থেকে এই বর্মটি পড়ে গিয়েছিল সে বর্মটি আমি কুড়িয়ে পেয়েছিলাম আপনি সেটা খোঁজ পাননি বর্মটি আপনার তখন ইসলামের চতুর্থ খলিফা আলিরাদলেন তিনি কি করলেন তিনি বলেন আম্মা এইযা ইসলাম তাফাহি যাও তুমি যখন ইসলাম কবুল করেছ অতএব এই বর্ম পুরুষকার স্বরূপ ইসলামের পুরস্কার স্বরূপ তোমাকে দিয়ে দিলাম ঘোড়াও দান করলেন যাও এই ইতিহাস সাক্ষী যে এই খ্রিস্টান ইসলামের এই ইনসাফ দেখে সেই ইসলাম কবুল করলো এবং এই ব্যক্তিটাই আলী রাজি আল্লাহ যখন নাহরওয়ানের যুদ্ধে খারিজদের বিরুদ্ধে তিনি যুদ্ধরত ছিলেন এই লোকটি হাজরত আলীর পক্ষ হয়ে খারজিদের বিরুদ্ধে লড়াই করেছিল এতটা খাঁটি মুসলিম সে হয়েছিল এটা হল ইসলামের ইনসাফ আজকে বিশ্বব্যাপী জুলুম এক জাতি আরেক এক জাতিকে খেয়ে ফেলছে কত বড় সংস্থা আছে কিন্তু কোথায় ইনসাফ কোথায় ন্যায় বিচার ন্যায় পরায়ণতা আমার জাতির লোক হলে তার আনা অন্যায় অপরাধ সব মা বেকসুর খালাস সে আমার বর্ণের আমার গোত্রের আমার রক্তের মানুষ তার কোন বিচার করা যাবে না আর আরেকজনের আরেক জাতির হলে। সে তাকে আলী যে বিচারটা তিনি করলেন। নিশ্চয় সেখানে কাজী যদি বুঝতেন যে আমি যদি এই খ্রিস্টানের পক্ষে রায় দিই আমার এই পথ তো থাকবেই না আমার কল্যা উড়ে যাবে তাহলে হয়তো বিচারক সাহস পেতেন না সে বিচার করতে কিন্তু বিচারক জানতেন যে আমাদের খলিফা আমিরুল মোমিনিন তিনি অত্যন্ত আল্লাহ আল্লা বীরপরায়ণ ন্যায় বিচার করলেই তিনি খুশি হবেন কার পক্ষে রায় গেল খলিফার পক্ষে না কোনো মুসলমানের পক্ষে না কোন খ্রিস্টানের পক্ষে না কোনো ইহুদের পক্ষে মুসলিম বিচারক কখনো এটা দেখতে পারে না যার ন্যায্য অধিকার তাকে দিতে হবে হাজর আলীর মতো এত বড় একজন খলিফা হেরে গেলেন আর রায়টা পেয়ে গেল একজন খ্রিস্টান সে মুসলমানও নয় প্রিয় ভাই বোনেরা ইনসাফের এই যে পরাকাষ্ঠা মুসলিমরা দেখিয়েছে সেজন্যই আজও সেই ইনসাফের কিছুটা ছিটে ফোটা পৃথিবীতে আছে মানবাধিকার নামে আমরা যেগুলো শুনি ইসলামের শিক্ষা হুকুকুল থেকে মানুষ নিয়েছে আজকে আমরা মুসলিমরা অনেকাংশে ভুলে গেছে হয়তো লোকেরা এগুলোকে নিয়ে কিছু কমবেশ করে পৃথিবীতে তারা সুনাম করাচ্ছে কিন্তু যতদিন ইসলাম না আসবে ততদিন পরিপূর্ণ ইনসাফ এ পৃথিবীতে কায়েম হবে না ইনসাফের কতগুলো ক্ষেত্র আছে যেমন পারিবারিক জীবনে ইনসাফ যদি কারো একাধিক স্ত্রী থাকে স্ত্রীদের মধ্যে ইনসাফ করতে হবে তাদের দেয়ার ক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে আচরণের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে সর্বক্ষেত্রে ইনসাফ না করলে কেয়ামতের দিন এ স্বামী উঠবে তার দেহের একটা অংশ পড়ে যাবে অর্ধাঙ্গ হয়ে উঠবে সে কেয়ামতের ময়দানে ইনসাফ করতে হবে সন্তানদের মধ্যে বলেছেন তার একটি পুত্র সন্তান আসলো পুত্র সন্তানকে সে একটা চুমু দিল আর নিজের উরুর উপরে রানের উপরে বসালো কিছুক্ষণ পরে মেয়ে সন্তান আসলো সে চুমু দিল না উরুর উপরে বসালো না নবীজি বললেন মা আদালত ইনসাফ হল না ইনসাফ হওয়া ছিল এই সংসারে মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক জীবিত অবস্থায় কিছু দিলে এক সমান দিতে হবে হ্যাঁ মৃত্যুর পরে ভাগ হবে আল্লাহরাই নেই মেয়ের তো খরচ নেই এই তাকে একটু কম দেয়া হয়েছে ছেলের ডাবল হলেও মেয়ে সিঙ্গেলের সমান হয়ে যায় বরং আরো কম হয়ে যায় ছেলে তো শুধু খরচের খাত আর মেয়ে শুধু অর্জনের খাত তা খরচের কোনো খাত নেই যাই কিন্তু জীব দশা মাতা পিতা ছেলে মেয়েকে কিছু দিতে চান ছেলেকে যা দেবেন মেয়েকে তা দিতে হবে ইনসাহ করো এইভাবেই সর্বক্ষেত্রে ইসলাম ইনসাফের নির্দেশ দিয়েছে প্রিয় ভাই বোনেরা আসুন না তাহলে আমরা ইনসাহের ক্ষেত্রগুলো জেনে নেই কোরআন সন্ন্য পড়ে এবং এই ইন আল্লাহ মুরবি আদলে আল্লাহ ইনসাহে নির্দেশ করেন এই নির্দেশটি যদি আমরা পালন করতে পারি তাহলে কোনো জুলুমের জন্য আখেরাতে আমার বিচার হবে না আমি যদি আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকতেই পারে না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আপনার আপনার শূন্য এক এক ইউকে পাউন্ড তিন শূন্য এক बारे इमेल कर समाधान